আর আকাশ ও পৃথিবীর গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং হবার চোখের পলকে ঘ সবকিছু করতে পারে আট নম্বর আলামত হচ্ছে শান্তির প্রসার ঘটবে হাদিসে বর্ণিত হয়েছে যে শান্তির প্রসার ঘটবে আবার এও বর্ণিত আছে যে ফিতনার প্রসার ঘটবে এবং এই দুটো একই হাতে বলা আছে অতএব এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন সময় ঘটবে যখন ইসলাম থাকবে তখন শান্তি বজায় থাকবে আর যখন মানুষের উপরে ধর্মের প্রভাব কমে যাবে মানার কমে যাবে তখন দুর্নীতি ও ফিতনা বৃদ্ধি পাবে হত্যা বৃদ্ধি পাবে রাসদুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কিছু হাদিসে এই শান্তির প্রসার সম্পর্কে আমরা জানতে পারি যেমন তাদের একটি কথা হলো যেমন তাদের একটি হলো রাসুল্লাহ সাল্লা একবার কাবাঘরে হেলান দিয়ে বসেছিলেন অভিযোগ করলেন তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে ফরিয়াদ জানালেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল্লাহ সাল্লাম কাবা ঘরে হেলান দিয়ে বসেছিলেন খাব্বা ব্রাজিলুর একথা শুনে রাসুল্লাহাল্লাহিসাল্লাম সোজা হয়ে বসলেন এবং তার চেহারাতে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল রাসুল্লাহ সালাইসাল্লাম তখন বললেন তোমাদের পূর্ববর্তীদের মাঝে কিছু লোককে ধরে নিয়ে আসা হতো জমিতে গর্ত খোরা হতো সেখানে ঢুকানোর পর একটি করাত নিয়ে আসা হতো তারপর সেই করাত দিয়ে দুই টুকরা করা হতো তবু তারা তাদের দিন ছাড়ত না তারপর তারা তাদের সামনে আরেকজন মুসলিমকে ধরে নিয়ে আসতো এবং লোহার চিরুনি দিয়ে তার দেহ আচরাতে থাকত যতক্ষণ না তাদের হার থেকে মাংস আলাদা হয়ে যেত কিন্তু তার পরেও সে তার দিন ছাড়ত না কিন্তু তোমরা ব্যতীব্যস্ত হয়ে পড়েছ তোমরা তাড়াহুড়া করছো যদিও খাবাব এবং অন্যান্য সাহাবারা বিভিন্ন প্রকার অত্যাচারের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারপরেও রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে ব্যতীব্যস্ত হয়েও না আল্লাহর প্রদত্ত বিজয় আসবেই রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের পূর্বে এমন লোক ছিল যাদেরকে তোমাদের চেয়ে কঠিন পরীক্ষার মধ্যে চিন্তা করে দেখুন আলাদা হচ্ছে কিন্তু এত কিছু সত্যেও তারা তাদের দিন ত্যাগ করেননি এরপর রাসুল্লাহ সাল্লা বললেন কিন্তু আল্লাহ এই দিন পরিপূর্ণ করবেনি তিনি এই দিনকে বিজয় দান করবেনি যখন এমন একটা সময় আসবে একজন সফরকারী সানা থেকে হাজরা পর্যন্ত ভ্রমণ করতে পারবে কিন্তু সে আল্লাহ ও নেকরে ছাড়া আর কাউকে ভয় করবে না সানা ও হাজরাউদ অঞ্চলে শান্তি বিরাজমান থাকবে শান্তি বিস্তার করবে নিরাপত্তা হীনতা থাকবে না তো সে সময়ে ইয়েমেন আরবের অন্যান্য অঞ্চলের মতো একই উপজাতীয় অঞ্চল ছিল সেখানে নিরাপত্তার অভাব ছিল নিরাপত্তার ঘাটতি ছিল আপনি যদি ভ্রমণে বের হতেন তবে আপনাকে অবশ্যই সাথে নিরাপত্তা রক্ষী রাখতে হতো যখনই কোন মুসাফিরের দল বা যাত্রী দল এই অঞ্চলের মধ্য দিয়ে যেত তো সেখানে সেনাবাহিনীর একটি দলকে তাদের নিরাপত্তা প্রদান করতে হতো কোন নিরাপত্তা ছিল না বলেছেন মুসাফিররা আল্লাহ ও নেক্রে জাতীয় হিংস্র প্রাণী ব্যতীত অন্য কাউকে ভয় না করে হাজরা মতের উদ্দেশ্যে স্থান করতে পারবে এবং এটা ইসলামের প্রাথমিক বছরগুলোতেই ঘটেছিল এবং ভবিষ্যতেও এই শান্তির বিস্তার এটা একইভাবে আবার ঘটবে অন্য আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন এমন এক সময় আসবে যখন আরবের সমূহ ভূমি সমূহ নদ নদী এবং বন জঙ্গলের ভূমিতে পরি হারিয়ে যাওয়ার অন্য কাউকে ভয় না করেই মক্কার উদ্দেশ্যে ইরাক ত্যাগ করতে পারবে তৃতীয় আরো একটি হাদিস আছে যা আহমাদ এবং বুখারী বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম রাসুল্লাহ সাল্লাহিস্লামের সাথে দেখা করতে এসেছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান তিনি যাই হোক তিনি রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ ঝুল ছিল তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুল ছিল তো রাসুল্লাহ সাল্লাহ সালাম এই দৃশ্য দেখে বললেন তিনি সুরাত আয়াতিলেন্লাম বললেন তারা তাদের ধর্মযাজক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে এবং এই কথার মাধ্যমে আসুল সাল্লাহ এবং তার মধ্যে কথোপকথন শুরু হলো এরপরে যা এরপরে যা ঘটলো তা হচ্ছে তিনি যে তিনি রাসদামের সাথে বসা অবস্থায় ছিলেন এবং সেই মুহূর্তে একজন লোক সাহায্য চেয়ে সেখানে এসে উপস্থিত হল সেই সময় যারা মুসলিম ছিল তারা খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন দারিদ্রতা অভাব অনটন এগুলো তাদের অতিক্রম করতে হচ্ছিল রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম আদি বিন হাতেমকে দাওয়াত দিচ্ছেন আর আদি সেই সময় মুসলমানদের অবস্থা কেমন সেটা পর্যবেক্ষণ করছেন সাধারণ দরিদ্র মানুষ যাদের অনেকে আবার দাস অনেকেই তারা কোন সম্ভ্রান্ত বংশ বা গোত্র থেকে আসেনি আর এই মুহূর্তে রাসুল্লাহ সাল্লা সাল্লাম দাওয়াত দিচ্ছেন এমন একজন মানুষকে রাসুল্লাহ এবং এমনকি তার এই বিষয়টি খেয়াল করলেন এবং তিনি আদি ইবনে হাতেম বললেন যে আমাদের এই দারিদ্রতা এবং দুর্দশা যা দেখছ তার উপর ভিত্তি করে তুমি সিদ্ধান্ত নিও না এমন একটা সময় আসবে যখন এই উম্মত প্রাচুর্য এবং নিরাপত্তা এত বেশি হবে যে একজন মহিলা মক্কার উদ্দেশ্যে আল হেরাতে করতে পারবে এবং সে এই দীর্ঘ পথে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করবে না এভাবেই শান্তি এবং নিরাপত্তার বিস্তার ঘটবে আদি ইবনে হাতেম বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি মনে মনে ভাবলাম তাইর ডাকাতদের কি হবে তার নিজের গোত্রের নাম ছিল তাই এবং সেই জন্য তিনি তার গোত্রের লোকদেরকে খুব ভালোভাবে চিনতেন তারা ছিল সশস্ত্র ডাকাত এবং তারা ওই অঞ্চল দিয়ে গমনকারী যে কোনো ভ্রমণকারীকে ডাকাতি করত। এমন কেউ ছিল না যারা তাদেরকে কর না দিয়ে টাকা পয়সা না দিয়ে ওই অঞ্চল পার করতে পারবে তারা এমনকি লোকদেরকে হত্যাও করত এরা ছিল মরুভূমির সমস্ত নীতি নৈতিকতা বিবর্জিত একটি অপরাধী দল এবং তিনি সেই গোত্রের সর্দার হওয়ার সুবাদে তার গোত্রের লোকজনকে ভালোভাবে চিনতেন তিনি নিজে নিজেকে বলছিলেন আসালাম তাকে এসব কি কথা বলছেন কেমন করে একজন মহিলা উদ্দেশ্যে বাস্তবায়ন আমি আমার নিজের চোখে দেখেছি তো এই হাদিসটি নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা উল্লেখ করেছে মাত্র যে সেই সমস্ত এলাকায় অঞ্চলে শান্তি নিরাপত্তা এগুলো প্রসার করবে। তো তিনি বললেন আমরা ডাকাত ও তাইগোতের ছিলাম যারা এই ভূমিতে হিংসা বিদ্বেষের আগুন জ্বালিয়ে রেখেছিলাম এরপর একসময় সেখানে সম্পূর্ণরূপে বিস্তার করবে ইসা এবনে মারিয়াম এবং আল মাহাদির সময়ে আমরা সেই পূর্ণ শান্তি এবং পূর্ণ শান্তিময় অবস্থার কিছু অংশ ক্ষুদ্র এবং টুকরো টুকরো অবস্থায় বিভিন্ন স্থানে দেখেছি কিন্তু ওই সম্পূর্ণ নিরাপত্তা আমাদের এখনো দেখতে বাকি রয়ে গেছে এবং তা ঘটবে ইসা এবনে মারিয়াম আল্লাহ ইসলামের সময়ে কিয়ামতের আগমনের নয় নম্বর আলামতটি হচ্ছে হিজাজে একটি আগুনের আবির্ভাব ঘটবে রাসুল্লাহ সাল্লা বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হিজাজ থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং সেই আগুনের আলোয় বুসরার উটের গলা পর্যন্ত দৃশ্যমান হবে তো বুসরা হচ্ছে সামে অবস্থিত সিরিয়ার একটি শহর এটা ইরাকে অবস্থিত আল বাসরা নয় এই বুসরা শামের সিরিয়াতে এই আগুন আসবে হিজাজ থেকে মক্কা থেকে মদিনা এবং উত্তর দিকে তায়েফ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকেই তা এত বিশাল হবে যে তার আলো শামের সিরিয়াতে পর্যন্ত দৃশ্যমান হবে যা কিনা শত শত মাইল দূরে অবস্থিত তো এই আলো মোটটি ইতিমধ্যেই সংগঠিত হয়ে গেছে তো মূলত এই আগুন ছিল একটি আগ্নেয়গিরির অগ্নি উৎপাত আগ্নেয়গিরির অগ্নি উৎপাত এই আগ্নেয়গিরি এটা ছিল মদিনা নিকটবর্তী একটি অঞ্চলে এবং এটা ইমাম নবির সময়ে দেখা গিয়েছিল ইমাম নবির তিনি বলেন যে ছয়শ চুয়ান্ন একটা বিশাল আগুন মদিনা থেকে বেরিয়ে আসে ইবনে কাসির রহেমাউল্লা বলেন যে বেদুইনরা তাদের উটের গলায় রাতের বেলায় বেদুইনরা তাদের উটের গলায় সেই আলোর ঝলকানি দেখতে পেত এবং এই আলোর ঝলকানি অনেকটা ছিল বজ্রের মতো ইবনে হাজির রহিমাউল্লা বলেন যে আমরা মনে করি এটা সেই অগ্নি উৎপাদ যা মদিনায় ঘটেছিল এবং এটা সেই আগুন এবং সেই আগ্নেয়গুলি যার সম্পর্কে বলে গিয়েছিলেন এবং যা অন্যান্য ছশো চুয়ান্ন হিসবিতে সংগঠিত হয়ে গেছে এবং পরবর্তী আলামত ১০ নম্বর আলামতটি বলা হয়েছে তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ নিয়ে তুর্কি লোকজন যারা বর্তমানে তুরস্কে অবস্থিত এনাটোলিয়াতে বাস করে শুধুমাত্র তাদের সম্পর্কে কথা বলা হচ্ছে না। যারা অর্থাৎ মধ্য এশিয়া থেকে মাইগ্রেশন করে অভিবাসন করে এসেছে তাদের কথা বলা হচ্ছে লোকজন এরা একটি বড় গোত্রের অংশ ছিল এবং যা চীন থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত এবং তাদের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে বুখারি থেকে বর্ণিত যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা তুর্কি লোকজনদের সাথে লড়াই করবে যাদের চোখ ছোট লাল মুখ চ্যাপ্টা নাক এবং যাদের মুখমন্ডল চামড়ার ঢালের মতো কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা সেই লোকদের সাথে যুদ্ধ করছো যাদের জুতা পশম দ্বারা তৈরি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের একটি বর্ণনা দিয়েছেন যে তাদের গোলাকার মুখমন্ডল ছোট চোখ এবং নাকগুলো সমতল এই বৈশিষ্ট্য সম্পূর্ণ লোকেরা বাস করে বিশেষত মঙ্গোলিয়া এবং কাতারাস্তানের দিকে এবং এটাই হল তাদের চেহারার বর্ণনা যে অনেকটা সাদাটি বর্ণের সাথে চোখ বিশিষ্ট এবং তারা নির্মিত এবং কাপড় ব্যবহার করে হাদিস একটি সুমানের আমরা দেখতে পাই যে যে লোকদের সাথে মুসলিমদের লড়াই হয়েছিল তাদের বর্ণনার সাথে তাদের দৈহিক বর্ণনার সাথে রাসুদুল্লাহ সাল্লাহামের হাদিসের বর্ণনা হুবহু মিলে যায় এবং এই যুদ্ধ আমরা জানি যে বেশ আগে থেকে শুরু হয়েছিল এবং মুসলিম এবং তুর্কি উপজাতির মধ্যে দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলতে থাকে এবং পরবর্তীতে যা ঘটেছিল যারা মঙ্গোলিয়ান বলে পরিচিত তারা মুসলিমদের উপরে ঝাপিয়ে পড়ে এবং সত্যিকার অর্থেই মুসলিম দুনিয়াকে ধ্বংস করে দিতে চায় চেঙ্গিস খান তৈমুর লং এবং হালাকু খানের নেতৃত্বে তারা মুসলিমদের উপর আক্রমণ করে শুধু যে তারা মুসলিম দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিল তা নয় তারা পূর্ব ইউরোপ এবং রাশিয়ার মধ্য দিয়েও গিয়েছিল তারা যেখানে গিয়েছিল সেখানেই বিজয় হয়েছিল এবং তারা খুব শক্তিশালী এবং বলশালী একটি গোত্র ছিল বিশাল সেনাবাহিনীর সাথে তাদের ছিল খুব শক্তিশালী একটি ঘোরসোয়ার বাহিনী এবং একটি খুব শক্তিশালী তীরন্দাজ বাহিনী তাদের ছিল এবং সুহান আল্লাহ যখন তারা মুসলিমদের ভূমিতে প্রবেশ করতে করতে একসময় বাগদাদে প্রবেশ করল বারোশো খ্রিস্টাব্দে পুরো বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছিল বলা হয়ে থাকে যে দুই মিলিয়ন বা বিশ লাখ মানুষকে তারা হত্যা করেছিল এবং তারা মৃত ব্যক্তির মাথার খুলি দিয়ে উপহাস করেছিল তারা নদী পার হওয়ার জন্য সেই বইগুলোকে সেতু হিসেবে ব্যবহার করেছিল অনেক বই ছিল এবং সেগুলো সেই সময়ে সেই বইগুলো ছিল একেবারে মৌলিক বই যা অনেক মুসলিম মনীষীদের চিন্তার ফসল এবং এগুলোর অনেকগুলোই ছিল মূল পাণ্ডুলিপি যার অন্য কোনো পৃথক কপি ছিল না কারণ তখন সেই সময়ে মুদ্রণযন্ত্র টাইপরাইটার টাইপ মেশিন এগুলো ছিল না আর বাগদাদের লাইব্রেরি ছিল তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি বলা হয়ে থাকে যে এই বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল কারণ নদীর পানির সাথে সেই বইয়ের কালি মিশে একাকার হয়ে গিয়েছিল সুমান আল্লাহ রাসুল্লাহ সাল্লাই আরও বলেছিলেন যে তোমরা এমন কিছু লোককে পাবে যারা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট শত্রু এবং তারা এই ধর্মের নিকৃষ্ট শত্রু থাকবে যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে এবং যারা জাহিলিয়াতের যুগে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ হবে যদি তারা শিখতে পারে অর্থাৎ ইসলামকে বুঝতে পারে এই মঙ্গোলিয়ান লোকেরা বিজয় হয়েছিল এবং তারা মুসলিম বিশ্বের শাসকও হয়েছিল এবং তারা ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করেছিল আজকে আপনি কোথাও দেখতে পারবেন না যে বিজয়ী জাতি পরাজিত জাতিদের ধর্ম রীতি অনুসরণ করছে বরং উল্টোটাই দেখা যায় দেখবেন ধর্ম পালন করছে আপনি দেখতে পাবেন নাগরিকেরা শক্তিশালী এবং বিজয়ীদেরকে অনুকরণ অনুসরণ করা শুরু করে তাদের রীতিনীতি তাদের কালচার এগুলো তারা অনুসরণ করে কিন্তু মঙ্গলদের বেলায় এই প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্নতর এক সময় তারা মুসলিম বিশ্বকে শাসন করেছে এবং একসময় তারা অনেক কিছু মুসলিম বিশ্বের ধ্বংস করে দিয়েছিল কিন্তু সুহান শেষ পর্যন্ত তারা ধীরে ধীরে মুসলিম হয়ে গেল যদিও তাদের এই ব্যক্তিত্ব পরিবর্তনের জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন হয়েছিল ইবনে সময় তাই যখন তাদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ততদিন পর্যন্ত তাদের এই আক্রমণ চলল যদিও এর মধ্যে যারা মুসলিম হয়ে গিয়েছে কিন্তু তারপরও তারা মুসলিম বিশ্ব আক্রমণ করে যাচ্ছিল এবং ধ্বংস করে যাচ্ছিল তাদের ইসলাম গ্রহণ করে এই দিনকে বুঝতে এবং শিখতে বেশ দীর্ঘ একটা সময় লেগে গিয়েছিল এবং আমরা জানিমানি বা অটোমান খিলাফা কারা ছিল তারা ছিল এই তুর্কিরাই কিভাবে তারা এই খিলাফা লাভ করল এই ছোট ছোট তুর্কি গোত্র যারা মধ্য এশিয়া থেকে অভিবাসী হয়ে তুরস্ক পর্যন্ত যা তৎকালীন বাইজেন্টান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সে সময় পর্যন্ত তারা বিস্তৃত ছিল এবং সেটা ছিল পূর্ব রোমান বাইজেন্টান সাম্রাজ্য তুর্কিদের ছোট গোত্র সেখানে যায় এবং তারা অ্যানাটোলিয়াতে বসতি স্থাপন করে তারা অনেক জায়গাতেই বসতি স্থাপন করে যা রোমান সাম্রাজ্যের অংশ ছিল যদিও তারা একটি ছোট গোত্র ছিল কিন্তু তারা তাদের আশেপাশে রোমানদের সাথে যুদ্ধ শুরু করে এবং তারা এই গ্রাম এরপর ওই গ্রাম এভাবে একটি শহর এই পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকে এই ছোট যুদ্ধ এখানে সেখানে তাদের প্রভাব বিস্তার করে বিচ্ছিন্ন অবস্থায় এবং ধীরে ধীরে তাদের এই দখলকৃত এলাকা বাড়তে থাকে বড় হতে থাকে যতক্ষণ না তারা রোমান সাম্রাজ্যকে সম্পূর্ণ রূপে দখল করে নেয় তারা বাইজেন্টান সাম্রাজ্যকে পরাজিত করেছিল। যদিও শুরুতে তারা একটি মাত্র সামান্য গোত্র ছিল এবং এরপর তারা প্রসার লাভ করে এবং খিলাফতের অধিকারী হয় এই ক্ষুদ্র গোত্র বাড়তে বাড়তে একসময় মুসলিম বিশ্বকে শাসন করে এবং এরাই হচ্ছে সেই লোক রাসদুল্লাহ সাল্লাম যাদের কথা হাদিসে বর্ণনা করেছিলেন আপনারা জানেন সুল্লাহ সাল্লাহাম বলেছিলেন তোমরা ইসলামের কিছু নিকৃষ্ট শত্রুকে পাবে যারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হবে যেমন শুরুতে তিনি ইসলামের অনেক বড় একজন শত্রু ছিলেন এবং পরবর্তীতে তিনি সাহাবাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবিতে পরিণত হন পরবর্তী এগারো নম্বর আলামত হচ্ছে আস্থা হারানো শেষ বিচারের দিনের উপরে আস্থা হারানো এটা অসৎ লোকদের একটি চিহ্ন কিন্তু এখানে একটি বিশেষ ধরনের অসাধুতার কথা বলা হয়েছে বলেছেন বর্ণিত যদি আস্থা হারিয়ে যায় তবে আসা পর্যন্ত অপেক্ষা করো এবং এটাই পৃথিবীর শেষ পর্যায় সাহাবা রাজিয়া জিজ্ঞাসা করলেন আস্থা হারানো এর অর্থ কি এটি কিভাবে হারিয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বললেন যখন শাসন ক্ষমতা দেওয়া হবে অযোগ্য লোকদেরকে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো তখন নেতারা সুফহাত হবে সুফহাত হলো এমন লোক যাদের চিন্তা শক্তির অভাব রয়েছে যারা এবং সম্পর্কে জ্ঞান অবু যখন এই অযোগ্য লোকেরা নেতা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো সুমান শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হাদিসেরা সুল্লা সাল্লা বলেছেন যদি তোমরা শাসন ক্ষমতা নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে উক্ত পদের মুসলিমদের সাথে নেতৃত্বের বিষয়ে অপর একটি হারিসি রাসুল্লা সাল্লাহাম বলেছেন যদি তোমরা শাসন ক্ষমতার নেতৃত্বে এমন কাউকে বসাও এমন অবস্থায় যখন তার থেকে ভালো লোক তার থেকে যোগ্য লোক সেই পদের জন্য বর্তমান তবে তোমরা মুসলিমদের সাথে প্রতারণা করলে কাউকে কোন একটি পদে নিয়োগ করা কাউকে ভোট দেওয়া এবং কাউকে শাসন ক্ষমতা এবং নেতৃত্ব স্থানে নিয়োগ দেওয়া যখন তার থেকেও অধিকতর যোগ্য লোক বর্তমান যে কাজটি কিনা আরো ভালোভাবে করতে পারত যার দিন সম্পর্কে ভালো জ্ঞান আছে এরপরেও যদি সেই ব্যক্তির থেকে কম যোগ্যতা সম্পন্ন ফেকা এবং দিন সম্পর্কে যাদের কোন জ্ঞান নেই সেই ব্যক্তিদেরকে শাসন ক্ষমতায় বসানো হয়ে থাকে তবে তা মুসলিমদের সাথে মূলত একটি প্রতারণা করার নামান্তর এবং এ কারণেই নেতৃত্বের পদ দায়িত্বপূর্ণ এই পথটি একটি আস্থা এটি একটি আমানত এবং আমরা দেখতে পাই যে এই আমানতটি বিনষ্ট হয়ে গেছে আস্থাও বিনষ্ট হয়েছে যে লোকদের দিনের জ্ঞান নেই যাদের মনে কোনো দয়া মায়া বা লোকদের জন্য কোনো ক্ষমা নেই তারা যে জায়গার নেতা হয় সেই দেশটি আস্থা হারায় এবং এটা কি একটি লক্ষণ তা আমরা এমন অনেক ঘটনা বর্তমানে ঘটতে দেখছি পরবর্তী বারো নম্বর আলামত হচ্ছে ইলম বা জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতার প্রসার ঘটবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বুখারি থেকে বর্ণিত কি আমাদের কিছু নিদর্শন বা আলামত হলো ইলকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা জাহেলিয়াত তার স্থান দখল করবে সাহাবার তালুম জিজ্ঞেস করলেন তবে কি জ্ঞানীরা রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকালে জেগে উঠে দেখবেন যে হঠাৎ তাদের সমস্ত ইলম জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তার বান্দাদের থেকে দিনের ইলম তুলে নেন না আল্লাহ তার থেকে দিনের ইলম তুলে নেন না বরং ইলম বরং জ্ঞান এমনকি যখন কোন জ্ঞানী আলিম ব্যক্তি অবশিষ্ট থাকে না তখন মূর্খ লোকদেরকে নেতা হিসেবে গ্রহণ করা হবে এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে এবং তারা সেই বিষয়গুলো সম্পর্কে না জেনেই রায় দেবে তারা নিজেরাও যেমন পথভ্রষ্ট এবং অন্যদেরকেও তারা পশভৃষ্ট করবে যাবেন তখন লোকজন কাদের কাছে যাবে তখন লোকজন মূর্খদের কাছে যাবে তাদেরকে যারা বর্তমানে এমন অনেক লোকদের আমরা দেখতে পারবো যাদেরকে তারা মুফটি বানাচ্ছে যাদের দিন সম্পর্কে কোন বুঝ নেই তারা ভুল পথে পরিচালিত এবং অন্যদেরকেও তারা ভুল পথে পরিচালনা করে আমরা আজকে উম্মার মধ্যে অনেক নতুন বিদাত নব আবিষ্কৃত অভিশপ্ত বিষয় দেখতে পাই অনেক নতুন জিনিস দেখতে পাই যেগুলো মানুষজন ইবাদত হিসেবে পালন করছে মানুষ এই সমস্ত কাজগুলো করে যার মূল কারণ হচ্ছে ভুল ফতোয়া যা এই তথাকথিত আলেমদের দ্বারা রায়ের কারণে তাদের প্রদত্ত মতামতের কারণে সৃষ্ট হয়েছে দুর্ভাগ্যবশতঃ এই ফতোয়ার বিষয়টিকে আজকাল অত্যন্ত হালকা করে দেখা হয় সাহাবার রাজিয়াল সময়ে তারা কোনো ফতোয়া দেওয়া থেকে দূরে থাকতেন তারা ফতোয়া দেওয়া করতেন না। এই দায়িত্ব থেকে তারা এড়িয়ে যেতে চাইতেন। একজন বলেছেন আমি ৩০ বেশি দেখেছি। যখনই তাদের কাছে এসে কেউ কোনো প্রশ্নের উত্তর চাইতেন তারা সবাই তার পাশের জনকে দেখিয়ে দিতেন এবং পাশের জনকে দেখিয়ে দিয়ে বলতেন যে আমার কাছে এই প্রশ্নের কোনো জবাব নেই যাও অন্য সাহাবিকে জিজ্ঞাসা করো অন্য সাহাবিও একইভাবে তার পাশের জনকে দেখিয়ে দিতেন আর এখন বর্তমান সময়ে বর্তমান সময়ে কি দেখা যায় বর্তমান সময়ে দেখা যায় যে প্রশ্ন এখন জিজ্ঞাসা করা হয়নি আমরা পারলে তার উত্তর আমরা উত্তর দেওয়ার দিকে ধরে যাই আর সাহাবারা উত্তর দেওয়া থেকে পালিয়ে বাসতেন কারণ তারা জানতেন যেটা হচ্ছে একটা বড় দায়িত্ব অমর ইবনুল খাতাবকে একবার একটা প্রশ্ন করা হয়েছিল তিনি প্রশ্নকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই ঘটনা কি ঘটেছে সে বলল যে না তিনি বললেন ঠিক আছে তাহলে চলে যাও যখন ঘটনা ঘটবে তখন এসে আমার কাছে জিজ্ঞাসা করবে আমি বদরের ঘটেনি এমন সমস্যা নিয়ে তার সমাধান কি হবে এগুলো নিয়ে চিন্তাও করতে চাইতেন না এখন আমরা অনেক বেশি তাত্ত্বিক প্রশ্ন করি আমরা এমন সব প্রশ্ন করি যার ব্যবহারিক কোনো প্রয়োগ নেই এমনকি সাথে সাথে আমরা স্বেচ্ছায় উত্তরও দিয়ে দিই সুভান একবার ইমাম মালিকের কাছে একজন লোক এসেছিলেন অনেক পথ অতিক্রম করে মরক্কর আল মাঘরীব থেকে কিছু বর্ণনা আছে যে তিনি স্পেনের আন্দালুজ থেকে আসতে পারেন আল্লাহ দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ইমাম মালিকের কাছে এসেছিলেন নিয়ে। এবং ৪০টার মধ্যে ছত্রিশটাতেই ইমাম মালিক উত্তর দিয়েছিলেন আল্লাহ আলাম আমি জানি না আল্লাহই ভালো জানেন তিনি মাত্র ছয়টা বা চারটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তো এত দীর্ঘ পথ পারি দিয়ে যে ব্যক্তি ইমাম মালিকের কাছে এসেছিল সেই লোকটি বলল আমি এত দূর মরক্কো থেকে আপনার কাছে এসেছি আল্লাহ আলাম আমি জানি না এটা শুনতে তো যখন আমি ফিরে যাব তখন আমি আমার মানুষদেরকে কি বলবো। ইমাম মালিক বললেন তাদেরকে বলে দিও ইমাম মালিক বলেছেন তিনি জানেন না এই হলেন ইমাম মালিক রাহিমা তিনি চল্লিশটার মধ্যে ছত্রিশটা প্রশ্নের উত্তরে বলেছেন আমি জানি না সুমান আল্লাহ আমি এমন কিছু মানুষের কথা জানি যাদের পরিবার ধ্বংস হয়ে গেছে এই ভুল ফতোয়ার কারণে তারা এমন কাউকে জিজ্ঞাসা করে জেনেছিল যে সে একটা ভুল ফতোয়া দিয়ে দিল এবং এরপরে সেই মানুষটা অনেক বেশি সমস্যায় পড়ে গেল এটা পরিবার ভঙ্গের কারণ পর্যন্ত করাতে পারে। পারে। তাদের জীবনে কারণ হতে এবং শেষ পর্যন্ত এত পেরে পর এক সময় দেখা গেল সেই ব্যক্তি বুঝতে পারল, যে এটা আসলে একটা ভুল ফতোয়া ছিল তাদের এই কাজগুলো করার কোনো দরকারই ছিল না অথচ তারা কিন্তু শুধুমাত্র আল্লাহর ওয়াস্তেই এটা করেছিল এবং এটাকে সঠিক মনে করেছে কিন্তু একসময় তারা বুঝতে পারে যে এই ফতোয়া ভুল ছিল এখন আমরা দেখব যে ওই ব্যক্তির অপরাধ যে ভুল ফতোয়া দিয়েছিল এই ঘটনাটি সাহাবিদের সময়ে ঘটেছিল তারা একটা গাজুয়া বা যুদ্ধক্ষেত্রে ছিলেন সেখানে একজন সাহাবা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং রাতের বেলায় তার স্বপ্নদোষ হয়েছিল এবং এ কারণে তিনি জানাবাত অবস্থায় চলে গেলেন অপবিত্র অবস্থায় চলে গেলেন এই তিনি সকালে জিজ্ঞাসা করলেন যে আমাকে কি ওসুল করতে হবে যে আমাকে কি মাথাও ধুতে হবে কারণ তার মাথাতেই সবচেয়ে বড় জখম এবং আঘাতটা ছিল কারণ আপনি যখন অপবিত্র অবস্থায় থাকবেন তখন আপনাকে সমস্ত শরীর ধৌত করতে হবে ফরজ গোসল তো তারা বললেন যে হ্যাঁ তোমাকে মাথা সহ সারা শরীর ধোত করতে হবে যখন এই গোসলের পানি তার মাথা স্পর্শ করল তিনি মারা গেলেন কারণ তার মাথায় গভীর ক্ষত ছিল যখন তিনি মাথাটা ধুয়ে ফেলেন তখন সেখানে পানি ঢুকে যায় এবং যার কারণে সেখানে ঘা বা ইনফেকশনের মতো একটা হয় আল্লাহ আলম এবং তিনি পরবর্তীতে মারা যান তো যখন তারা সুল্লা সাল্লা কাছে যান তারা এই ঘটনা সম্পর্কে খুলে বললেন রাসুল্লাহ সাল্লা বললেন তারা তাকে মেরে ফেলেছে এবং আল্লাহ তারপর রাসুল্লাহ সাল্লাহ বললেন যে ক্ষতস্থানের উপরে ছিল তারা যদি নাই তবে কেন জিজ্ঞাসা করেনি অজ্ঞতার প্রতিষেধক হলো জানতে চাওয়া তারা তাকে কিভাবে উত্তর দিতে পারল তারা কেন আমাকে জিজ্ঞাসা করেনি তারা কেন রাসুল্লাহ সাল্লাহিসাল্লামকে জিজ্ঞাসা করলো না অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জানতে চাওয়া দেখুন যে আপাত দৃষ্টিতে একটি ছোট বিষয় বা পবিত্রতা তাহারাতের মতো একটি বিষয় এটা কি আমাদের একটা আলামত হিসেবে এসেছে যে অজ্ঞতা মূর্খতা এগুলো বাড়তে থাকবে তো এখানে অবশ্যই লক্ষণীয় যে এখানে যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হচ্ছে যে দিনের ইলমের কমতির কথা দুনিয়াবি ইলমের ঘাটতির কথা বলা হচ্ছে না দুনিয়াবী হাদিসে আখিরাতের ইচ্ছে এবং আল্লাহর দিনের ব্যাপারে বলা হচ্ছে ইসলামী শরিয়া এমন একটা সময় আসবে যখন এই অবস্থা এর থেকেও খারাপ হবে ইবনে মাজার একটি হাদিসে আল হুজাইফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত রাজুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন ইসলাম এমন ভাবে মুছে যাবে যেভাবে তোমাদের কাপড় থেকে দাগ মুছে যায় বা ধুয়ে যায় তো তখন সেই সময়ে কাপড়ের রং স্থায়ী কোনো পাকা রং ছিল না তাই আপনি যদি একটা আপনার নিয়মিত কাপড় ধতে করতেন তবে ধীরে ধীরে এর রং ফিকে হয়ে আসতো যতক্ষণ পর্যন্ত না এর রং চলে যায় হুজাইফা বলেছেন যে ইসলামের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটবে ইসলাম ধীরে ধীরে ফিকে হতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ মুছে যায় মানুষ সালাদ সম্পর্কে কিছুই জানবে না সিয়াম সম্পর্কে কিছুই জানবে না ইবাদত সম্পর্কে জানবে না কিছুই জানা যাবে না এবং আল্লাহ এক সময় পৃথিবী থেকে সমস্ত কুরআন কেবেন কোন কিছু থাকবে না রাসুদুল্লাহ সাল্লাম বলেন এবং সেই সময়ে বৃদ্ধ পুরুষ এবং মহিলারা থাকবে যারা বলবে আমরা আমাদের আগের লোকদেরকে পূর্ববর্তীদেরকে অনেক আগে বলতে শুনতাম লা লাহাল আর এ কারণে আমরাও এটা বলছি ইসলাম সম্পর্কে তারা শুধু এতটুকু মনে রাখতে পারবে তারা সালাদা বলবে যে আমাদের বাবদাদারা বলতো এ কালে মা বলতো এই কারণে আমরাও বলি কিন্তু এর অর্থ কি তারা কিচ্ছু জানবে না তো এই কথা শুনে সিলাহ রহিমা যিনি একজন তাবিয়েন ছিলেন তিনি হুজাইফার একজন ছাত্র তিনি হুজাইফার থেকে যখন এই হাতিসটি বর্ণনা শুনলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন তাদের জন্য কি করবে যখন তারা নামাজ জানে না সিয়াম সম্পর্কে কিছু জানে না হজ সম্পর্কে সম্পর্কে কিছু জানে না কোনো কিছু সম্পর্কে এই লাহিল্লাহ তাদের জন্য কি উপকার করতে পারে হুজাইফা তার দিক থেকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিলেন তো উত্তর না পেয়ে তিনি প্রশ্নটি আবার করলেন হুজাইফা আবার অন্য দিকে ফিরে যান এভাবে যখন তৃতীয়বারের মতো প্রশ্নটি করা হলো তখন হুজাইফা বললেন হে সিলাহ লা লাহ ইহ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে লাহা ইহ তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাবে ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তিনবার তিনি এই বললেন এর কারণ হচ্ছে যে এসব মানুষকে আল্লাহ তাদের অজ্ঞতার জন্য মাফ করে দেবেন তারা সাহায চিনবে না সিএম চিনবে না জাকাহ চিনবে না এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞানও থাকবে না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন তাদের অজ্ঞতার কারণে এবং তাদের লাইল্লা আল্লাহ কবুল করে নেবেন যদিও তা ছিল শুধুমাত্র কিছু শব্দ যা তারা মুখে বলতো কিন্তু এটা তাদেরকে জাহান্ন আগুন থেকে বাঁচাবে তাদের অজ্ঞতার কারণে কিন্তু প্রিয় শ্রোতা বিন্দু লক্ষ্য করুন বিশেষভাবে এখানে লক্ষ্য করুন সেখানে সেই অবস্থায় যদি কোনো ইল বা জ্ঞান অবশিষ্ট থাকত তবে তাদেরকে অবশ্যই সেই ইলমের উপর আমল করতে হতো তাদেরকে অবশ্যই সালাদ পড়তে হতো সিয়াম পালন করতে হতো হজ পালন করতে হতো সাদাকা দিতে হতো এই এটা হচ্ছে যে অজ্ঞতার কারণে মাফ পাওয়ার একটা উদাহরণ কারণ সেই সময়ে শুধুমাত্র লাহা ইহ এতটুকু ইলমি অবশিষ্ট রয়েছে এবং কাজেই তাদেরকে সেই ইলমের উপর ততটুকুই আমল করতে হবে ধীরে ধীরে একসময় পৃথিবীর অবস্থা এর থেকেও খারাপ হবে এখানে মানুষ শুধু লাহাইল্লাহ জানবে আর মুসলিম বর্ণিত অপর একটি হাদিসের বলেন যে এমন একটা সময় আসবে যখন এই জমিনের বুকে আল্লাহর নাম নেওয়া হবে না ইবনে কাসির বলেন ইবনে কাসি কাসিউরেন এই হাদিসে দুইটা ব্যাখ্যা আছে একটার মতে তখন পাপের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হবে না কারণ মানুষ তখনই পাপকে বাধা দেয় যখন মানুষ আল্লাহর কথা স্মরণ করে আল্লাহকে যখন মানুষ স্মরণ করে তখন সে পাপটাকে ভয় পায় এবং পাপ কাজকে বাধা দেয় তাদের মতে যখন মানে মানুষ একটা স্মরণ করবে আপনি পৃথিবীর নামই শুনতে পারবেন না অবস্থা এত খারাপ হবে যে মানুষ বেঁচে থাকবে কিন্তু আল্লাহর নাম নিবে না আর এটাই হবে শেষ সময় সেই অবশ্যমভাবী সময়ে শেষ সময়ে কি আমত সংঘটিত হবে এটা তখন হবে কারণ এর পরের হাদিস যা ইমাম আহমদ থেকে বর্ণিত রাসুল সালিস্লাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ সব ধার্মিক ব্যক্তিকে পৃথিবী থেকে তুলে নেবেন আল্লাহ যখন তাদেরকে তুলে নেবেন তখন পৃথিবীতে যারা বাকি থাকবে তারা আর কিছুই জানবে না তারা পাপ থেকে বেঁচে থাকবে না এবং ভালো কাজ করবে না আবদুল্লাহ নেমাসুদ বলেন এই সময়ে পৃথিবীর সকল কুরআন তুলে নেওয়া হবে যা মানুষের হৃদয়ে ছিল তাও তুলে নেওয়া হবে তারা এক সকালে ঘুম থেকে জেগে উঠবে এবং সেখানে কোনো কারণ সেই লোকগুলো যারা দুনিয়াতে অবশিষ্ট বর্তমান থাকবে তারা এটার যোগ্য নয় মানুষ এত খারাপ এবং পাপি হবে যে তারা কোরআন পাওয়ার যোগ্য হবে না আল্লাহ এটা উঠিয়ে নিয়ে যাবেন এবং কিয়ামত হবে পরবর্তী আলামত তেরো নম্বর সেটা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি পাবে একে বলা হয়ে থাকে সুরতা বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে এমন একটা সময় আসবে যখন একটা নিরাপত্তা বাহিনী থাকবে যারা নিজেদের উপরে আল্লাহর অভিশাপ নিয়ে সকালে বের হবে এবং আল্লাহর অভিশাপ নিয়েই রাতে ফিরে আসবে সাবধান তাদের সহযোগী হয়েও না এই হাদিসে সেই নিরাপত্তা বাহিনীর কথায় বলা হচ্ছে যারা মানুষের উপরে গুপ্তচর বৃত্তি করে তাদেরকে অত্যাচার নিপীড়ন করে আল্লাহ আনুগত্য করতে বাধা দেয় এবং মানুষের মসজিদে যাওয়ার ব্যাপারে পর্যন্ত গুপ্তচর বৃদ্ধি করে যদি মানুষ দাওয়াত দেয় হক কথা বলে সত্য কথা বলে তবে তারা তাদেরকে কারাগারে নিক্ষেপ করে কি অত্যাচার করে মেরে ফেলে এই ধরনের নিরাপত্তা বাহিনী সম্পর্কে এই কথা বলা হচ্ছে সাধারণ নিরাপত্তারক্ষী পুলিশ যারা আইন প্রয়োগ করে তাদের সম্পর্কে বলা হচ্ছে না আইন প্রয়োগ একটি ভিন্ন বিষয় এটা বলা হচ্ছে সুরতা বা নিরাপত্তা বাহিনী সম্পর্কে যারা শাসক এবং সরকারকে পাহারা দেয় কিন্তু আল্লাহ পাহারা দেয় না তারাই হচ্ছে সেই সমস্ত লোক যারা মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে বলেছেন তারা নিজেদের উপরে আল্লাহ অভিশাপ নিয়ে সকালে বের হবে এবং আল্লাহর অভিশাপ নিয়ে রাতের বেলায় ফিরে আসবে সাবধান তাদের সহযোগী হবে না তাদের উপদেষ্টা হবে না তাদের একজন হইও না তাদের সাহায্য এবং সমর্থন করবে না রাসুল্লাহ সাল্লাহিস্লাম আমাদেরকে শুধুমাত্র তাদের একজন হতেই বারণ করেননি বরং রাসুল্লাহ সাল্লাহ আরও বলেছেন এমনকি তাদের সাহায্যও করবে না তাদের বাতানাও হবে না বাতানা হচ্ছে তাদের সমর্থকরা তা আমাদের মুসলিমদের অত্যাচার নিপীড়ন করা থেকে দূরে থাকা উচিত এটি যে শুধু বর্তমান সময়েই প্রচলিত তা নয় এটি বনি উমাইয়ার কিছু খলিফা বনি আব্বাসের কিছু খলিফার মধ্যে এবং উসমানিয়া খিলাফতের মধ্যেও ছিল এবং এটা এখনো মুসলিম বিশ্বে চল চলে আসছে সুবান মানুষের নিপরণ এই অত্যাচার নিপীড়ন এই উম একটি পরীক্ষা। আমরা জানি ইমাম আহমদ ইবনে হামের ঘটনার কথা জানি যা তার সাথে কেমন আচরণ করা হয়েছিল এবং চারজন প্রসিদ্ধ আলেমও তারাও এই ফিন্নার মধ্যে পড়ে গিয়েছিলেন এবং এই নিরাপত্তা বাহিনীর কারণে তারা সমস্যা পড়েছিলেন ইমাম আবু হানিফা অথবা ইমাম মালিকের দুজনের একজনের কাঁধের হার মচকে দিয়েছিল এই লোকগুলো ইমাম শাহিকে তারা জেলে পাঠিয়ে দিয়েছিল যদিও পরবর্তী এক সময় তিনি সেখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হন ইমাম আহমদকে জেলে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল ইমাম ইবনে অনেক দিন রাখা হয়েছিল এবং তিনি করেন। আর এখন বর্তমানে অত্যাচার করা হচ্ছে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এমনকি হক আলেমদের অনেককে মেরেও ফেলা হচ্ছে পরবর্তী আলামত চোদ্দ নম্বর আলামত হচ্ছে জিনা ব্যাভিজারের ব্যাপক প্রচলন ঘটবে ইমাম বুখারি থেকে বর্ণিত রাষ্ট্রদালাহ সাল্লাহাম বলেছেন যে জিনার ব্যাপক প্রচলন করবে আর অপর আরেকটি হাদিস যা রাসুল্লাহ সাল্লাহামের এই হাদিসের আমরা বলতে পারি সাইন্টিফিক মেরাকল বা বৈজ্ঞানিক একটি নজিরার মতো যেখানে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে যখন জিনার প্রচলন করবে তখন যদি মানুষ জনসম্মুখে পাবলিকি এর প্রচার করতে থাকে তবে আল্লাহ সুম্লাহ তাদের মধ্যে এমন এক রোগের প্রাদুর্ভাব ঘটাবেন যা তাদের পূর্ববর্তী আগের লোকের সময়ে ছিল না এই হাদিসে রাসদুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন যে মানুষ শুধুমাত্র তখন জিনা করেই খান হবে না তারা ইজহারির জিনা অর্থাৎ খোলামেলা ভাবে জনসম্মুখে তারা এগুলো করবে এবং প্রচারণা চালাবে রাসদুল্লাহ সাল্লাহাম বলেন আল্লাহ সব মানুষদের উপরে এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না এবং এইডস এর ক্ষেত্রে এই বিশেষ রোগটির ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে এইডস হল এমন একটা রোগ যা আগে এক ছিল না দুনিয়ার মানুষ এই রোগ সম্পর্কে জানতো না আর আল্লাহ মানুষের মধ্যে দিলেন জিনা এবং জিনা ব্যবচারের প্রচারণা হচ্ছে টেলিভিশন জিনার প্রচারণা করছে সিনেমা জিনার প্রচারণা করছে সব সিনেমাতে অনুষ্ঠানে তারা নারী পুরুষের বয়ফ্রেন্ড গার্ল ফ্রেন্ডের সম্পর্ক কথা বলছে এগুলো সবই হচ্ছে জিনা ব্যবিচারের অ্যাডভার্টাইজিং এমনকি সিগারেট কিংবা গাড়ির বিজ্ঞাপনের সাথেও অবশ্যই তারা এই নগ্নতাকে জুড়ে দিয়েছে সেটাও দিনের একটা প্রচারণা আল্লাহ সুমতাল রোগ পাঠাচ্ছেন এবং মানুষের এটা মনে করার কোন কারণ নেই যে তারা এক সময় এই নতুন নতুন রোগগুলো যেমন এইডস এর প্রতিষেধক তারা আবিষ্কার করে ফেলবে আর এর ফলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ সুমন্ত তখন আরেকটি রোগ পাঠাবেন ঠিক যেভাবে আল্লাহ সুমতাল এইডস পাঠিয়েছেন যা এক সময় ছিল না তেমনিভাবে আলাহ সুমতাল্লাহ নতুন আরেকটি ভয়ঙ্কর রোগ পাঠাবেন হাজার হাজার বছর ধরে মানুষ এই রোগগুলো সম্পর্কে জানত না কিন্তু মানুষের পাপের কারণে এই রোগগুলোকে আল্লাহ সুমতাল পাঠাবেন ইমাম মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে ইসা মারিয়ামের সময়ের পর আল্লাহ সুমতাল বিশ্বাসীদের রুহ নিয়ে যাবেন সমস্ত মুমিন ব্যক্তিদের রুহ আল্লাহ সুমতলা নিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত পাপিরাই বাকি থাকবে এবং তাদের মধ্যে গাধাদের মতো অর্থাৎ পশুদের মতো যৌন সম্পর্ক থাকবে কোন নিয়ম নীতি থাকবে না তারা সবকিছুকে আইনসম্মত বৈধ বানিয়ে নেবে আইন করে সেগুলোকে বৈধ বানিয়ে নেবেশু সমাজে গাছের মধ্যে একটি হাদিস আছে যেখানে রাসুদুল্লাহ সাল্লা সালাম বলেন যে এই উম্মা শেষ হবে না এমন একটা সময় আসা পর্যন্ত যখন একজন লোক রাস্তায় একজন কোন মহিলার দিকে এগিয়ে যাবে এবং এরপর রাস্তার মাঝখানে সে তার সাথে মিলিত হবে রাস্তার মাঝখানে সবার সামনে এই উম্মা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না এমন একটা সময় আসা পর্যন্ত আসদুল্লা সাল্লাহ সাল্লাম বলেন সেই সময়ে তাদের মধ্যেকার সবচেয়ে উত্তম সবচেয়ে ন্যায়বান ব্যক্তি এই দৃশ্য দেখে এই ভয়ানক দৃশ্য দেখে সে এগিয়ে আসবে এবং সে কি করবে সে তাদেরকে বলবে তোমরা যদি পারো তাহলে দয়া করে ওই দেয়ালটার পিছনে একটু যাও শুধুমাত্র দেয়ালের পিঠনে যাওয়ার জন্য সে বলছে এবং এটাই হবে তাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির কাজ সে তাদেরকে জিনা করতে বাধা দিচ্ছে না সেই ভয়ানক দৃশ্য দেখে চিৎকারও করছে না এমনকি তাদেরকে ধমকও দিচ্ছে না সে শুধু বলছে আমাকে মাফ করুন আপনি আপনারা যদি পারেন তো দয়া করে একটু দেয়ালটার পিছনে যাবেন কি এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর পাপিদের সময় পাপিদের রাজত্ব এখন জিনার এই ব্যাপারটা মুসলিম এবং অমুসলিম বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আমাদের নিজেদের ব্যাপারেও সৎ থাকতে হবে কখনো কখনো আমরা শুধু মুসলিম অমুসলিম বিশ্বের অসুস্থতার কথা বলি তাদের সংস্কৃতি সমালোচনা করি কিন্তু মুসলিম বিশ্বের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না আমাদেরকে অবশ্যই অমুসলিমদের সংস্কৃতি ব্যাপারে সতর্ক হতে হবে হলিউডের সংস্কৃতি এটা এখন সারা পৃথিবী জুড়ে স্যাটেলাইট এটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে এমনকি সবচেয়ে পবিত্র যে স্থানগুলো সেখানকার মানুষরাও ঠিক সেই দৃশ্য দেখতে পাচ্ছে যা আপনি টিভিতে আমেরিকাতে বসে দেখতে পাচ্ছেন কোন পার্থক্য নেই সুবান যে স্যাটেলাইট ডিস আপনাকে বিশ্বের সকল স্থান থেকে বিভিন্ন তা আপনি দেখতে পাবেন যে মুসলিম বিশ্বের এমন কিছু চলে গেছে যেখানে কিনা ইসলামের পর্যন্ত পারেনি। কিন্তু হলিউড সেখানে পৌঁছে গেছে মুভি নগ্নতা এবং এই সংস্কৃতির ধ্বংস এখন সারা বিশ্বব্যাপী এটা আর আঞ্চলিক কোনো বিষয় নয় এটা এখন বিশ্বায়ন সুবান আল্লাহ আমরা মুসলিম বিশ্বের একসময় সেই সমস্ত অঞ্চলগুলোর কথা শুনতাম যেখানে মানুষের ভালো গুণগুলো বলা হতো মানুষ কীভাবে সমাজের রক্ষণশীলতা বজায় রাখত কিভাবে তারা মানে ইসলামের অনুশাসনগুলো মেনে চলতো সেই বিষয়গুলো আমরা শুনতাম সেগুলো আলোচনা হতো কিন্তু এখন সেই বিষয়গুলো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়গুলো ক্রমে আরও খারাপ হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র মিডিয়া নয় আমরাও এসব ব্যাপারকে বাড়িয়ে তুলছি কারণ আমরা হালালকে কঠিন এবং হারামকে সহজ করে ফেলেছি দেখুন যে বিয়ে করা কত কঠিন আমরা আমাদের সংস্কৃতিতে মুসলিম বিশ্বের সংস্কৃতিতে বিয়েকে কে কিছু মানুষের জন্য একেবারে অসম্ভব করে ফেলেছি অনেকে বিয়ে করতে পারছেন না এমনকি বিয়ের কথা চিন্তা করতে তারা ভয় পাচ্ছেন যে এত বড় অর্থনৈতিক খরচের ধাক্কা তারা কিভাবে পুরুষ এবং মহিলার উপরে নারী পুরুষদের উপরে বিয়ের পূর্বে চাপিয়ে দেওয়া এই অর্থনৈতিক বোঝা এবং দায়িত্ব বিয়েকে বিয়ে ক্ষেত্রে একেবারে কঠিন এমনকি অসম্ভব করে দিতে ফেলেছে কিন্তু সাথে সাথে জিনা ব্যবীচার অনেক সহজ হয়ে গেছে আইন করে এটাকে সহজ করে দেওয়া হয়েছে মিডিয়া এটাকে সহজ করে দিয়েছে পত্রপত্রিকায় দিনাকে উৎসাহিত করা হচ্ছে আর বিয়ে করাকে কঠিন করা হচ্ছে সময়ে বিয়ে করা খুব সাধারণ এবং সহজ একটি বিষয় ছিল তারা খুদবা দিতেন খুব অল্প সময়ের মধ্যে বিয়ে হয়ে যেত খুবই সাধারণ একটি বিষয় কিন্তু বর্তমান সময়ে এখন আপনাকে এর জন্য অনেক কিছু কিনতে হবে অনেক আয়োজন করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার মোহর থাকতে হবে অলঙ্কার থাকতে হবে আসবাবপত্র থাকতে হবে ডিগ্রি থাকতে হবে আপনি হয়তো আপনার মেয়ের জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া কোনো ম্যাট্রিমোনিয়ালিনে আপনি মানুষ খুঁজছে স্বামী হিসেবে কিন্তু সে অতিরিক্ত একটি শর্ত জুড়ে দিয়েছে যে তাকে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে যদি সেই ব্যক্তি আলোচনাদ মানুষ হয় একজন দিনদার ব্যক্তি হয় তাহলেও তার শর্ত পূরণ হবে না তাকে ডাক্তারি হতে হবে অথবা ইঞ্জিনিয়ারই হতে হবে এই কাজগুলো কি মুসলিমদের বিয়ে করার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে না রাসুদ বলেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে আপনার কন্যাকে বিয়ে করতে চায় এবং আপনি যদি তার দিন ধর্ম চরিত্র এবং পরিচয়ে সন্তুষ্ট থাকেন এবং এর পর আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে পৃথিবীতে মারাত্মক ধরনের ফিটনা ফাসাদ শুরু হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহাম সমাজের সেই ফিটনার কথা বলছেন যা ঘটবে এবং আমাদেরই ক্ষতি হবে কারণ আমরা সকলে মূলত সমাজের বাসিন্দারা একই নৌকার যাত্রী এটার জন্য আমাদের সবাইকে ভুগতে হবে আমরা আমাদের মেয়েদেরকে এই সমাজের পরিবেশে বড় করে তুলছি যদি আমরা পরিস্থিতির পরিবর্তন না করি তাহলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে রাসুল্লাহ সাল্লাহু আল্লাম ঠিক এই ব্যাপারটি খেয়াল করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহিসাম বলেছিলেন ধর্ম অর্থাৎ দিন এবং চরিত্রের চরিত্র দেখে সন্তুষ্ট হও দিন সালাদ ইবাদত এবং সাথে চরিত্র বা আবার কারো কারো ক্ষেত্রে চরিত্র হয়তো খুব ভালো হতে পারে কোমল স্বভাবের খুব ভালো নরম স্বভাবের কিন্তু সে যদি দিনদার না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ দুটি বিষয়ই একসাথে থাকতে হবে সুমান আল্লাহ একজন আলম বলেছিলেন যে ধনী লোকেরা যারা অনেক সময় সজা করে তাদের ব্যাপারে বিয়ের দায়দায়িত্ব দায়িত্ব আর্থিক খরচের ভারটা নিয়ে নেয় আমরা অনেকে অনেক সময় দাম সজাগা করি মসজিদের সামনে ভিক্ষুকদের টাকা দেওয়া থেকে আমরা অনেকেই বিরত থাকি না তাদেরকে সাহায্য করি তো এই ধরনের দান সাদা থেকে যদি আমরা গঠনমূলক ভাবে কোন একটা বিয়েতে সাহায্য করি যারা মুসলিম যুবক পুরুষ নারী তার হয়তো আর্থিক খরচের কারণে বিয়ে করতে পারছে না এ ধরনের কাজে যদি আমরা সাহায্য করি সেটা আরো অনেক বেশি উপকার বয়ে আনতে পারে অনেক আলেম বলেছেন যে মসজিদের সামনে যারা থাকে এই বিক্ষোভকারীরা আসলে ব্যবসায়ী তারা আসলে এক প্রকার ব্যবসায়ী এবং এটা প্রমাণ করে যে সাদাগা করার সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যে আসলে আমরা কিভাবে সাজাকা করছি কাকে করছি আমি আসলে যা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ইমোশনাল আমরা মুসলিম দেশগুলোতে দেখি যে মসজিদের সামনে দাঁড়িয়ে হয়তো কেউ কান্নাকাটি করছে ভিক্ষা করছে আর দেখবেন সবাই গিয়ে তাকেই ভিক্ষা দিচ্ছে কিন্তু যেই মানুষটা আসলেই টাকার দরকার সেই মানুষটা তার সাজাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে সে কোনো সাহায্যই পাচ্ছে না উদাহরণস্বরূপ ধরুন একজন যুবক এবং একজন নারী বিয়ে করতে যাচ্ছে এবং তাদের কাছে বিয়ে করার মতো যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নেই এক্ষেত্রে আপনি যদি তাদেরকে এক করে দেন তাদেরকে একসাথে থাকার সুযোগ করে দেন তাদের বিয়ের খরচটা দিয়ে দেন তাহলে অনেক বড় পুরস্কার রয়েছে এর জন্য তো আলোচনা হচ্ছিল এবং এখানে কিছুক্ষণ পূর্বে যেই হাদিসটি উল্লেখ করা হয়েছিল তাতে একজন পুরুষ এবং একজন নারীর কথা বলা হয়েছে যারা রাস্তায় সবার সামনে প্রকাশ্যে জিনা করেছে আল কুরতুবি বলেন যে এটা রাসদুল্লাহ সাল্লা সাল্লামের নবুয়াতের একটি লক্ষণ তিনি এমন কিছু ব্যাপারে কথা বলেছেন তিনি এমন কিছু ব্যাপারে কথা বলেছেন যেগুলো মধ্যেই ঘটে গেছে বিশেষত আমাদের সময়ে আল কুর্তুবী তার সময়ের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন যে আল আন্দালুস এবং স্পেনের মুসলিম এবং ওখানে ইসলামের যে শক্ত অবস্থান ছিল যা কিনা পরবর্তীতে একসময় খিলাফাদ রূপান্তরিত হল এবং কি কারণে এরপরও তা মুসলিম বিষয়ের বাইরে চলে গেল মুসলিম বিষয়ে কি কারণে তা হারাল সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন খিলাফা সেই সময় বাগদাদেও ছিল তো তখন মুসলিমরা দিন পর্যন্ত একসাথে এই দুই খিলাফা মেনে নিতে পারেনি অবশ্যই মুসলিমদের জন্য একটি খিলাফা ব্যবস্থাই থাকতে হবে আর এই স্পেনের মুসলিমরা নিজেরা অনেকদিন খিলাফা আল আসাবিয়া থেকে সম্পূর্ণ ছিল কিন্তু তারা অনেক বেশি সফল প্রাচুর্যপূর্ণ এবং অনেক বেশি ধনশালী এবং সম্পদশালী হয়ে যায় তাই তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে এবং নিজেরাই খিলাফা গঠন করে ফেলে আর সেটাই মুসলিম বিশ্বে একসাথে দুটি খিলাফাতাকার প্রথম ঘটনা একটি কুর্তুবাতে এবং অন্যটি বাগদাদে তাই একটি সময় স্পেন মুসলিমদের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হলো কিন্তু মুসলিমরা এই অবস্থান কিভাবে হারাল এখন স্পেনে প্রবাসী ছাড়া কোনো মুসলিম নেই কিছু আছে কিন্তু আসল আদিবাসিন্দারা নেই আমি আসলে যে ইসলাম একসময় মিশরে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত মিশরে সবাই মুসলিম ইসলাম আফগানিস্তানে প্রবেশ করেছে এবং এখনো সেখানে মুসলিম পাকিস্তানে সবাই মুসলিম কিন্তু স্পেনে আটশো বছর ইসলাম থাকার পর কিভাবে সম্পূর্ণরূপে সেখান থেকে এটা বিলুপ্ত হল ইসলাম মুছে গিয়েছে স্পেন থেকে পুরোপুরি মুছে গিয়েছে একটি কারণ হতে পারে যে বসবাসরত মুসলিমরা খুবই প্রাচুর্য ছিল তারা ছিল সম্পদশালী এবং এবং তাদের মধ্যে কারণে সামাজিক এবং নৈতিক অবক্ষয় দুর্নীতি ছড়িয়ে পড়ে অনেকে বলেছেন যে সেখানে একজন বেশ্যা ছিল যে তার কপালে কবিতা লিখে দেখে মানুষকে আকৃষ্ট করত আকর্ষণ করত আর সে প্রকাশ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তো কুর্তুবী তার সময়ের বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেছেন যে এই ঘটনাগুলো আমাদের সময়ে ঘটেছিল আর এভাবে এসব কারণে একসময় মুসলিমরা স্পেন কে হারাল পরবর্তী ১৫ নম্বর আলামত হচ্ছে যে রিবা অর্থাৎ সুদের ব্যাপক সম্প্রসারণ ঘটবে রিবা যার অর্থ সুদ কিন্তু আজকাল আমরা একে বিভিন্ন নামে যেমন মুনাফা ফাইন্যান্সিং মর্গেজ রেড ইত্যাদি নতুন নতুন নাম দিয়ে থাকি এটা বিভিন্ন রূপে আসতে পারে কিন্তু আসলে মূলত একই জিনিসকে বুঝাচ্ছে অর্থাৎ সুদকেই বোঝানো হচ্ছে ইংরেজিতে ইউজারি সুদের একটি অনুবাদ হতে পারে কিন্তু এখন আর এই শব্দটি ব্যবহার করা হয় না তারা আর ইউজারি শব্দটা ব্যবহার করে না আমাদেরকে এই শব্দগুলো সম্পর্কে জানতে হবে এই সময়ে এগুলোকে কি বলে আধুনিক ভাবে কি বুঝায় সেটা আমাদেরকে জানতে হবে তো রিবা হচ্ছে কবিরা গুণাসময়ের মধ্যে একটি এবং এটি হচ্ছে সেই দুইটি গুনার একটি যেখানে আল্লাহ সুমতাল দুই ধরনের গুনাকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তো দুইটি গুনার একটি হচ্ছে রিবা এবং আরেকটি সম্পর্কে বলা হয়েছে আল্লাহ সুমাত বলেছেন যে আমার আউলিয়া আমার বন্ধুকে শত্রু হিসাবে নিবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এই হচ্ছে দুইটি গুণা আল্লাহ যার জন্য গুণাকারীর হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকে আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও ইবনে আব্বাস রাজিউলানু এই আয়াতের তাফিরে বলেন যে রিবা সংক্রান্ত কাজ যে ব্যক্তি করবে কেয়ামতের দিন তাকে এমনভাবে উঠানো হবে যেন শয়তান তাকে আবিষ্ট করে রেখেছে এবং তার হাতে অস্ত্র দিয়ে বলা হবে যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও ফেরেজ তাকে অস্ত্র দিবেন এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে বলবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামত সন্নিকটে আসলে রিবা অনেক সম্প্রসারিত হবে আর রিবা আল ফাদল হচ্ছে একই ধরনের দ্রব্যের বিনিময় যেমন সোনার বিপরীতে সোনার বিনিময় রূপার জন্য রূপার বিনিময় এবং এই লেনদেনে আপনি একটি বাড়তি অংশযোগ করবেন তো আপনি এখানে একই জিনিসের বিনিময়ে বাণিজ্য করছেন কিন্তু আমি আপনার কাছ থেকে টাকা ধার নিব আপনি আমাকে একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবেন এক মাস অথবা এর থেকে কিছু বেশি আমি যদি এই সময়ের ভিতরে আপনাকে টাকা পরিশোধ করতে পারি তাহলে ওই একই পরিমাণ ধারকৃত অর্থ পরিশোধ করব। কিন্তু আমি যদি ওই সময়টা পার করে দিই অর্থাৎ অতিরিক্ত সময় নেই তাহলে আমাকে রিবার জন্য বাড়তি টাকা যোগ করতে হবে এটাকে রিবা আন্নাসিয়া বলে তো এটা বলতে গেলে বর্তমানে অনেকটা ক্রেডিট কার্ডের মতো তারা আপনাকে এক মাস কিংবা আরও কিছু বেশি সময়ের জন্য একটা গ্রেস পিরিয়ড দিবে আপনি যদি ওই সময়ের মধ্যে পরিশোধ করেন তো ঠিক আছে কোনো বাড়তি অর্থ জমা দিতে হবে না কিন্তু আপনি যদি ওই মেয়াদকৃত দিনের পরে চলে যান আপনাকে একটা বাড়তি টাকা দিতে হয় আর রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময় রিবা আন্নাসিয়া অনেকটা এরকমই ছিল এবং তারা বলতো যে তাক দি ও তার আপনি আমাকে এখনি দিলে একই পরিমাণ করবেন আর পরে দিলে আরো বেশি করে করবেন আর এখন এটাকে মানুষ বিভিন্ন টাকা পয়সা অর্থ ধার দেয় না তো সবাই বলতে গেলে প্রায় আমেরিকার প্রায় সবাই লোনের উপর চলে যেকোনের লোন যেকোনো ধরনের ঋণ তারা এগুলো সুদ্ করে নিয়েছে এসবে রিবার একটা বাড়তি টাকা যোগ হয় তো রাজদুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আমাদেরকে এই সময়েরই উদাহরণস্বরূপ এই হাদিসটিতে আলোচনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন সবারই সুদের সাথে কারবার হবে এবং যে সুদের কারবার করবে না তার গায়েও সুদের ধুলা লাগবে সুদ অনেক ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে এবং প্রায় সবাই এই কারবার করবে কিন্তু ব্যতিক্রম কিছু মানুষ যারা সরাসরি সুদের কারবার করবে না তাদেরও পরোক্ষভাবে সুদের ধুলা তাদের গায়ে লাগবে এর মানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন যেভাবেই হোক না কেন এটাই বোঝানো হয়েছে সুদ দ্বারা পরোক্ষভাবে আক্রান্ত হবেন আপনারা জানেন যে আগের যুগে রাস্তা ছিল ধুলার রাস্তা ধুলাময় তাই যখন একটি ঘোড়া অথবা একটি গাধা বা একটা উঠ পাশ দিয়ে দ্রুত ছুটে যেত তখন ধুলা থেকে দূরে থাকার চেষ্টা করলেও শত চেষ্টা করলেও ধুলা থেকে বাঁচা যেত না তাই আপনি যদি আপনার সাধ্যমতো পরিষ্কার থাকার চেষ্টা করেন এটা ভালো কিন্তু কিছু ধুলো আপনাকে ছুঁয়ে যাবেই এবং বর্তমান সময়ে এটাই ঘটছে আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন পরিষ্কার থাকার কিন্তু কিছু ধুলা আপনার শরীরে লাগবেই এবং এটা একটা বিপর্যয় কারণ আল্লাহ সুমতলা বলেছেন যে তিনি সুদকে ধ্বংস করে দেবেন আর সুদের মধ্যে কোনো কল্যাণ নেই কোন বারাকা নেই তাই যেই দুনিয়াতে সুদের কারবার হয় সেটা কল্যাণ কোন নয় আর এজন্যই আমরা এর দ্বারা আক্রান্ত হচ্ছি যদিও হয়তো আমরা অনেকেই তা সরাসরি ব্যবহার করছি না আর বিশ্ব অর্থনীতি প্রভাব এখন সব জায়গাতেই কারণ এর ভিত্তি হচ্ছে সুদ তুমান মনে হয় যেন পুরো বিশ্বে সুদের সাগরের উপর ভাসছে এটা অবশ্যই একটা দুঃসময় সেই অর্থে এবং ইসলাম শুধুমাত্র আমরা জানি যে কিছু ইবাদতের সমষ্টি নয় যেগুলো আমরা করে থাকি ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ জীবনবিধান যা কিনা আমাদেরকে সবকিছুই শেখায় কিভাবে টাকা পয়সার লেনদেন করতে হবে তাও শেখায় কিন্তু আমরা ইসলাম থেকে এক এক সময় এক একটা বিষয়ে বাদ দিতে চাচ্ছি বাদ দিয়ে দিচ্ছি কখনো টাকা পয়সা কখনো রাজনীতি কখনো সামাজিক জীবন এভাবে যদি সবকিছু আমরা আলাদা করে ফেলি তাহলে ইসলাম বলতে আর বাকি কি থাকলো এবং আমরা ইসলাম বলেন যে এমন একটি সময় আসবে যখন মানুষ তাদের টাকা পয়সা কোথা থেকে পেলো সেটা নিয়ে ভাববে না এটা হালাল নাকি হারাম রাস্তায় এসেছে মানুষ সেটা নিয়ে ভাববে না মানুষ শুধুমাত্র টাকা কামাই করতে চাইবে এবং এটাই তাদের একমাত্র লক্ষ্য হবে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আর তা হচ্ছে সম্পদ কামানো টাকা কামাওয়া কিভাবে সেটা কোনো বিষয় নাই এই লোকগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা আবার যে দেশে বাস করে সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করে কিন্তু যখনই আল্লাহ জুতআ আইনের কথা আসে তখন সেটা তাদের কাছে অপ্রাসঙ্গিক বিষয় হয়ে যায় আর এই মানুষগুলো শেষ বিচারের দিন আল্লাহর সম্মুখীন হবে এবং প্রতিটি পয়সা সে কিভাবে পেয়েছে এবং কিভাবে সে খরচ করেছে এই হিসাব তাকে অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে আমরা জানি সেই চারটি প্রশ্নের একটি যা সবাইকে জিজ্ঞাসা করা হবে আপনার টাকা আপনি কিভাবে আয় করেছেন কিভাবে খরচ করেছেন প্রতিটি পয়সার হিসাব আপনাকে পরবর্তী নম্বর আলামত হচ্ছে মসজিদের সাত সজ্জা। আর এটি এমন একটি আলামত যেটি বলতে গেলে ইতিমধ্যেই ঘটে গেছে একটি হাদিস ইবনে মাজা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে একটি সময় আসবে যখন মানুষ মসজিদ তৈরি নিয়ে অহংকার করবে অথবা প্রতিযোগিতা করবে অর্থাৎ আমরা মসজিদ তৈরিতে করবো আর এরপর আরেকটি ছিলি বলেন যে মদিনায় রাসুল্লাহ সাল্লাহামের মসজিদের ছাদ ছিল তাল গাছের পাতার তৈরি করা তাল বা খেজুর গাছের পাতার তৈরি করা তো তারা সেই গাছের শাখা নিয়ে আসতেন এবং একটির উপর আরেকটি রেখে ছাদ তৈরি করতেন আর সেই ছাদ তাদেরকে শুধুমাত্র ছায়া দিতে পারত পানি থেকে রক্ষা করতে পারতো না পুরো মসজিদ কাদা হয়ে যেত রাস্লাম এবং দুনিয়ার সবচেয়ে মসজিদ এই জায়গা থেকে দেওয়া শুরু হয় খুব স্বাভাবিকভাবে তাদের কাছে এটার স্থাপত্য এবং সৌন্দর্য কোন বড় বিষয় ছিল না এটা এগুলো আসলে কখনোই একটা মসজিদের মানদণ্ড নয় রাসদুল্লাহ সাল্লাহামের মসজিদে ছিল দুনিয়ার সবচেয়ে কল্যাণকর মসজিদ সেখান থেকে ইসলামের দাওয়া ছড়িয়ে পড়ে অথচ এটার কোনো ছিল না কারিগরকে বললেন হলুদ রং ব্যবহার করবে না কারণ এগুলো হচ্ছে উজ্জ্বল রঙ তিনি রাজমিস্ত্রীকে বললেন যে ওই দুইটি ওই দুইটি রং ব্যবহার না করতে কারণ এটা মানুষকে বিভ্রান্ত করবে মানুষের আর এরপর আনাস ইবনে মালিক বলেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে কিন্তু তারা সেগুলোকে জীবিত রাখবে না মানে হচ্ছে তারা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু কেউ মসজিদে যাবে না তারা মসজিদ বানানোর খাতির কিন্তু সেগুলো হবে আসলে মৃত মসজিদ জীবিত নয় ইবনে আব্বাস বলেন যে এমন একটি সময় আসবে যখন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো মসজিদ সাজাবে আর এখন আমরা লাল এবং হলুদ রঙ ব্যবহার করা থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছি এখন আমরা সোনা রূপা বিশাল বড় ঝারবাতি। ক্যালিগ্রাফি পর্যন্ত ব্যবহার করছি যাতে দেখা যায় আমাদের জানা প্রায় সব রঙই ব্যবহার করা হয়েছে তিনি লাল এবং হলুদ রঙ ব্যবহার করো না এটা শুধুমাত্র লাল এবং হলুদ রঙের ক্ষেত্রে তিনি বলেননি বরং তিনি বলেছেন যে মনোযোগে ঘাটতির কথা কারণ তিনি বলেছিলেন যে এই রঙগুলো মানুষকে বিভ্রান্ত করতে পারে মানুষকে যাতে বিভ্রান্ত না করো সেই বিষয়ে কারিগরকে তিনি পরামর্শ দিয়েছিলেন আবার আপনি দেখে থাকবেন সুহান আল্লাহ যে জায়নামাজ যেগুলো মানুষ সালাতের জন্য ব্যবহার করে তাতে সব ধরনের মনোযোগের হানিকর বর্তমানে রাতের অন্ধকারে ব্যবহার করতে পারবেন আর সাথে সাথে কয় রাখাত আপনি পড়লেন সেটা হিসেবে রাখতে পারবেন কারণ আপনি যখন কোন রাখাত বাদ দিবেন তখন এটা একটা সংকেত দিয়ে আপনার ভুল ধরিয়ে দিবে এবং কয়েকজন আলিমকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তারা বলেছেন হারাম কারণ এটা মানুষের সালাতে ব্যাঘাত ঘটাবে এই জানামাত হিসাব রাখবে কতগুলো সিজা আপনি করেছেন কতগুলো রুকো করেছেন আবার আপনাকে তা ঘোষণা করে জানিয়ে দিবে এবং এর সীমানায় বর্ডারে লাইটও আছে তাই যদি আপনি অন্ধকারের মধ্যে থাকেন এটা আপনার জন্য কোন সমস্যা নয় কারণ এটা আপনাকে আলো দিবে। উচ্চ প্রযুক্তির হাইটেক জানামাত কিন্তু এটার সমস্যা হচ্ছে যে সালাত থেকে মনোযোগের হানি করে এটা মনোযোগ নষ্ট করে দেবে আবু দারদা বলেন তোমরা যদি তোমাদের মসজিদ এবং কুরআন সাজাও তাহলে ধ্বংস আসবে এটা ধ্বংসের একটা আলামত লক্ষণ যদি আপনি মসজিদ এবং কোরআন সাজান আর আমরা এখন ঠিক তাই করছি আপনি দেখবেন যে খুবই দামি অসাধারণ ছাপার কোরআন যা কিনা সোনালী হরফে বা সোনা দিয়ে লেখা হয়েছে এবং অনেক দামি কাপড়ে মোড়ানো যেমন ভেলভেটের কাপড় হতে পারে যা কিনা খুবই দামি আর আপনি এমন মসজিদও দেখবেন যা অনেক টাকা খরচ করে বানানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু লোক এই মসজিদ বানিয়েছে যারা এমনকি নিজেরাও সালাদ পড়ে না যেমন রাজা আর রাষ্ট্রপতিরা যারা সালাদও পরে না এমনকি সালাদ পড়তেও হয়তো অনেকে জানে না এবং তারা এমন অনেক টাকা খরচ করে মসজিদ তৈরি করে দেখা যায় না দারুন কি সুন্দর মসজিদ কিন্তু কেউ সালাত পড়তে যাচ্ছে না আবার অনেক জায়গায় এমন মসজিদ দেখবেন যে এতই সুন্দর যে জাদুঘর হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয় আর সালাতের সময় কেউ সালাত পড়তে যায় না এসব মানুষ মসজিদে আসে দেখার জন্য এবং ইসলামিক সাপত্য দেখে অবাক হওয়ার জন্য আবু দারদা বলেন যে এটা ধ্বংসের একটা চিহ্ন সুমান আল্লাহ এটা আবু দারদার ইন এবং বিচক্ষতা কারণ এই কাজগুলো এমন ধরনের মানুষের চিহ্ন যারা আসলে প্রত্যেক কাজ করে এবং মূল কাজের অনেক কিছু তারা ছেড়ে দেয় মানুষ সুন্দর কিছুর পেছনে ছোটে কিন্তু তার আসলে কোনো জিনিসেই আগ্রহ বোধ করতে পারে না তারা আসলে কোনো বিষয়ে কোনো জিনিসে আসলে আগ্রহী হয় না আর এসবই হচ্ছে বিপদগামী মানুষের চিহ্ন পরবর্তী সতেরো নম্বর আলামত হচ্ছে যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বলেন ছাগল পালককে দেখবে যে কিনা নগ্নপদ এবং গরিব ছিল এবং এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহাম তাদেরকে খালি পায়ের নগ্ন হিসাবে বর্ণনা করেছেন এর মানে এই না যে তাদের আসলে কাপড় নাই এর মানে হচ্ছে তারা এতটাই গরিব ছিল যে তারা নিজেদের সত ঠিক মতো ঢাকতে পারতো না কাপড়ের অভাবে আল্লাহ জানেন যে এই হাদিস আমরা মুসলিম উম্মার প্রতি নির্দেশনা পাই তো এগুলো মুসলিম নয় রসদুল্লা বিভিন্ন চিহ্ন সম্পর্কে আলোচনা করেছেন যেগুলো মুসলিম যুক্ত সম্পর্কে বলা হয়েছে স্বাভাবিকভাবে আবার কিছু নির্দিষ্ট কিছু মানুষ সম্পর্কে বলা হয়েছে কিন্তু যখন হাদিসে কোনো নির্দেশনা থাকে না এবং কিছু নির্দিষ্ট মানুষ সম্পর্কে বলা হয় তখন আমরা ধরে নেই যে তারা হচ্ছে মুসলিম বা মুসলিমদের সম্পর্কে বলা হচ্ছে এটা তেমনই একটা হাদিস এবং যারা প্রথমে মানে হচ্ছে তারা এমন মানুষের সাথে প্রতিযোগিতা করছে যারা উঁচু দালান তৈরি করছে আর আপনি এর উদাহরণ দেখতে পারবেন গালফ এলাকায় আরব উপসাগরীয় এলাকায় এর উদাহরণ আপনি খুঁজে পাবেন ছিল তারা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে একটা ঘরের ব্যবস্থা করতে পারত আর এখন এটা সুচ্চ ভবন তৈরি করার প্রতিযোগিতা সুহান আল্লাহ এটা ছিল ধ্বংসপ্রাপ্ত আদ জাতির একটি চিহ্ন এটা ছিল আদ জাতির একটি সাফল্য কুরআ তাদের নবী হুদ আলাহ বলেন তারা উপত্যকায় বাস করত আর অকারণে পাহাড়ের চূড়াতে প্রাসাদ তৈরি করত। তা আবাসুন আবাস মানে হচ্ছে অপচয় তারা তাদের টাকা পয়সা সম্পদ অপচয় করছে আর এটা অহংকার বশত তারা করছে এবং আমাদের আজকের আলোচনায় সর্বশেষ যেই আলামতটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি নম্বর সেটা হচ্ছে দাসী তার নিজের মনিপকে জন্ম দেবে এই হাদিসটি আহ জিবাহের একটি বিখ্যাত হাদিস। এটা বুকারি এবং মুসলিমেও রয়েছে জিবরুল্লাহিসাল্লাম মুহম্মদ সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে তো রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বললেন যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে মহিলা বা দাসী তার মনিপকে জন্ম দেবে আলেমরা এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন এর একটি হচ্ছে এমন একটা সময় আসবে যখন তারা তাদের পিতা মাতার অর্থাৎ সন্তানরা তাদের পিতা খুব বেশি অবাধ্য হয়ে যাবে আর বাচ্চারা তাদের মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করবে যেমনটা মনিব এবং দাসী সম্পর্কের মধ্যে হয়ে থাকে সন্তান যেন মায়ের মনিব হয়ে যাবে তাদের মধ্যে কোনো সম্মান থাকবে না তো আর এটাই হচ্ছে ইবনে হাজারের অভিমত তিনি বলেন যে এটাই সবথেকে গ্রহণযোগ্য মত কারণ এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক আর আমার মনে হয় যে আমরা এটা বর্তমানে দেখতে পাচ্ছি আগে একটা সময় ছিল যখন মুসলিম এবং অমুসলিম সমাজে বাবা মায়ের জন্য অনেক সম্মান ছিল বড়দের জন্য ছিল আর আপনি এটা এশিয়ান ভারতীয় হিন্দুয়ানী সংস্কৃতি এমনকি বিশ্বজোড়া বিভিন্ন সংস্কৃতিতে দেখতে পাবেন কিন্তু আপনি এখনও দেখতে পাবেন যে কয়েক জেনারেশন আগেও মানুষ বাবা মায়ের সাথে কেমন আচরণ করত আর বর্তমানে কিভাবে আচরণ করে এখন আপনি দেখবেন যে ১৮ বছর বা এর আগে বাচ্চারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আর তারা তাদের বাবা মায়ের প্রতি কোনো কিছুই আর করণীয় বলে মনে করে না আর এটা আইন অনুযায়ী আঠারো বছরের পর বাবা মায়ের প্রতি সন্ধানের আর কোন দায় থাকে না তারা স্বাধীন সম্পূর্ণ স্বাধীন যদি বাবা মা আঠারো বছরের ছেলে অথবা মেয়েকে আদালতে নিয়ে যায় তাহলে তারা এর থেকে কিছুই পাবে না কিচ্ছু না এটাই হচ্ছে বর্তমানের আইন আমরা অনেক সময় এখন এমন আইন নিয়ে কথা বলছি যা কিনা যুক্তিযুক্ত হওয়ার কথা এখন মানুষের অভ্যাস এবং কাজকর্ম আরো অনেক বেশি খারাপ আর আপনারা যদি ভয়ঙ্কর বাজে কোন গল্প শুনে থাকেন আসলে আমাদের অত দূর যাওয়ার দরকার নেই যে কিভাবে সন্তানরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে যখন আসলে ইসলামের একটি শিক্ষা বাতিল হয়ে যায় তখন সমাজে অনেক বিপর্যয় দেখা দেয় আর সুহান্ত আল্লাহ এটা এমনিতেই বোধগম্য যে বাবা মা সন্তানদের জন্য কি পরিমাণ করে থাকেন আল্লাহর পরেই দ্বিতীয় বাধ্যবাধকতা হচ্ছে পিতামাতার প্রতি কারণ আল্লাহ সুমান্ত আল্লাহ আমাদের সব থেকে বেশি সাহায্য করেন আর আমরা আল্লাহর কাছে সবকিছুর জন্যই ঋণী তিনি আমাদের কাছে কোনো কিছুর জন্য ঋণী নন এজন্যই আমাদের কৃতজ্ঞতা আল্লাহর কাছে হওয়া উচিত আর এর এরপরই হচ্ছেন বাবা মা আর সেজন্য আল্লাহ কোরআনে যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন শুধুমাত্র তারই ইবাদত করতে এবং পিতা প্রতি সদয় হতে আল্লাহ সুমতাল নিজের নাম উল্লেখ করার পরই বাবা মায়ের প্রতি সুন্দর হতে বলেছেন যখন একটা বাচ্চা অসহায় থাকে তখন তার মা এবং বাবা তাকে বড় করতে যে পরিমান কষ্ট করে এবং আল্লাহ একটি বাচ্চাটিকে তারা বড় করতে পারে আর সুমান পনেরো বছর বয়সে সে বাচ্চাটা একসময় তাদেরকে কিছুই ফেরত দেয় না আর এটাই হচ্ছে অকৃতজ্ঞতার চূড়ান্ত সীমা মুহমিমান